সম্মান যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আহবির রহমতুল্লাহ আলী কিতাব বয়ান আহিদা তাহ সামা এই কিতাবটির একটি অংশ নিয়ে আমরা এই আলোচনা আলোচনার ধারাবাহিকতায় তাহিদুল উলুহ আলোচনা করছিলাম অর্থাৎ এবাদতে তাহিদ আল্লাহ তাল এবাদতে কিভাবে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে সে জিনিসটি আলোচনা করে আসছিলাম সেই তাহ ধারাবাহিকতা আজকে আলোচনা আসছে যে কিভাবে আমরা মনের ভিতরে যে সমস্ত আবাদত করি আমরা মনে মনে যে সমস্ত আবাদত করি বা অন্তরের ভিতরে যে সমস্ত আবাদত আছে সেগুলো দ্বারা কিভাবে আল্লাহ তালা করব অবাদ করা চারটি নিয়ম আছে কখনো কখনো আবাদ করা হয় শুধুমাত্র অন্তর এবং মুখ দিয়ে যেমন কেউ কেউ আবাদত করেন সোহান বললেন মন মুখ দিয়ে এবাদত করলেন কিছু লিসান দিয়ে জিব্বা দিয়ে আপনি আবাদত করলেন আলহামদুল্লাহ বললেন আল্লাহর বললেন লাহ বললেন এটা শুধুমাত্র তেলাওয়াত বা পুরাণ তেলাওয়াত করলেন এগুলো আবাদত এই আবাদতগুলো মুখের মুখের মুখ দ্বারা সংগঠিত হয় এই হবে দ্বিতীয় কিছু আবাদত আছে যেগুলো আপনি আপনার কিছু আছে মাল সম্পদ দান করলেন এটা আবার শরীর দিয়ে হাত দিয়ে করলেন আপনি এক সম্পদ এবং এখানে আপনার জড়িত তিনটি জিনিস সম্পদ আপনার শরীরের অঙ্গ আর এবং নিয়ত অন্তর অন্তর অবশ্যই থাকতে হবে অন্তরের কোন ইনভলভমেন্ট ছাড়া অন্তর আপনার সম্পৃক্ততা না থাকলে সেটা কখনো আবাদ হয় না আপনি মুখে সোহান বললেন অন্তরে কিছুই নেই সেটা কোনোদিন আবাদত হবে না আলহামদুলিল্লাহ বললেন সেটা যদি আপনি মুখে মুখে শুধু গনা হয় তাহলে সেটা হবে না রসোল্লাহ ইসলাম বলেছেন সলাতের পরে কেউ যেন তেত্রিশবার তেত্রিশবার চৌত্রিশবার সোহান আল্লাহ আলহামদুল্লাহকুর পড়ে আপনি সলাতের পরে তেত্রিশ বার বার বার আলহামদুলিল্লাহ পড়লেন পড়লেন আল্লাহ এতে আপনার যদি মন একদম না থাকে শুধু তেত্রিশ গণা উদ্দেশ্য থাকে চৌত্রিশ গনা উদ্দেশ্য থাকে তাহলে হবে না কারণ রসালাম বলেছেন ইনামাল আমল বিনিয়ত যে আমল সব নিয়ত দ্বারাই নিয়ত ছাড়া কোন আল্লাহ অবশ্যই নিয়ত লাগবে যে আপনার অন্তর লাগবে এরপরে অন্তরের সাথে কয়েকটা দিন জড়িত হবে এক নম্বর দিনে জড়িত হবে কখনো কখনো জিব্বা দ্বারা সে আবাদ হবে যেমন মন থেকে বললেন সুবহান আল্লাহ অন্তর থেকে বললেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ অথবা কোরআন তিল করলেন মন থেকে सब ही आपनर अबादते हैं मन थे नियो कर लें स्व पा अवश्य आलमदुल्ला स्व पा अपना तभी आपनर कख एबाद मन साथ मन साथ जड़ित होते हैं मुख जड़ित हर मन साथ जिब्बा जड़ीत हो द्वारा एबादत हखो कख मन साथ जड़ित है মনের সাথে জড়িত হয় আপনার টাকা পয়সা এগুলো দিয়ে জড়িত হচ্ছে যেমন মন মনের সাথে জড়িত হয়েছে যে আপনি নির্ধারণ করছেন যে আপনি এখন জাকাত দিবেন সেটা আপনি টাকা দিচ্ছেন তাহলে আপনার এই যে টাকা দেওয়ার মাধ্যমে আপনার অঙ্গ জড়িত আপনার মন জড়িত আপনার সম্পদ জড়িত কখনো কখনো আপনার মনের সাথে জড়িত হয়েছে যে আমি মনের সাথে শরীর অঙ্গ দিয়ে আমি আপাতত করব এই জন্য আপনি যখন সালাত আদায়ী করেন অথবা হজ করেন তখন আপনার মনের সাথে আপনার অঙ্গ জড়িত হয়েছে আপনি যারা করছেন মনের সাথে আপনার শারীরিক আবাদত হচ্ছে আবার আবার হজের মধ্যে শারীরিক এবং আর্থিক আছে সাথে সাথে মন জড়িত হয়েছে কিন্তু মন অবশ্যই থাকতে হবে অন্তরের মধ্যে থাকতে হবে যে আমি আবাদ করছি নিয়ত অবশ্যই থাকতে হবে এই নিয়ত না হলে আপনার কোনো কিছুই আবাদতে পরিণত হবে না এবং আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না এটি হচ্ছে বাহ্যিক সাইড যে বাইরে দেখা যায় কিন্তু কিছু কিছু আবাদত আছে শুধুমাত্র মন দিয়ে হয় বাইরে তার কোন কিছু প্রভাব পরে পড়ে কিন্তু অন্তরের দ্বারাই শুধু আবাদ হয়ে যায় সেগুলি কি কি সে আবাদতের মধ্যে একটি হচ্ছে যেমন ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ তাল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে সবকিছুর চেয়ে বেশি সব কিছুরই ভালো না বাসলে সেটা আবাদতে পরিণত হবে না এজন্য জন্য আবাদতের প্রাণই হচ্ছে এটা যে আল্লাহ তাল্লাহকে বেশি ভালোবাসবেন সবকিছু বেশি ভালোবাসবেন সাথে সাথে এই ভালোবাসাটা যেন দুনিয়ার কোনো ভালোবাসার মতো না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটাকে বলো আলহব্যাতিহী যে শুধু শুধু আল্লাহ স্বয়ং আল্লাহ পাবেন আল্লাহ অন্য যাকেই আপনি ভালোবাসবেন সেটা আলহব্বলিগাইরিহি অন্য কারণে শুধুমাত্র ভালোবাসা অথবা আলহবল্লাহ হতে পারে যে আল্লাহর কারণে ভালোবাসছেন আল্লাহর কারণে ভালোবাসেন কেন মহাম্মদুরসুল্লা সাল্লাম তাকে আপনি ভালোবাসবেন কি জন্য তাকে ভালোবাসবেন এই জন্য যে আল্লাহ তালার পথ তিনি দেখিয়েছেন আল্লাহ তালার ন্যামত তিনি আল্লাহ আমরা দিন তিনি্নাতের পথ তিনি সত্তার জন্য নয় রসুলকে ভালোবাসত এই জন্য রসুল্লাহ সাল্লাহিস্লাম আমাদেরকে দুনিয়ার বুকে চলার জন্য আল্লাহ তালার নামত কি হাসিল করার জন্য আল্লাহ তালার জান্নাত লাভের জন্য পদগুলি তিনি সমস্ত পথ তিনি দেখিয়ে দিয়েছেন এই তাকে दुनिया बुके जरिए दिन पथे मानसाल कर तक के एक कारण भल्स आलहबु फिल्ला आल्ला आल्लासा फिल्ला आल्लर जो को फिल्ला लील्ला पार्थक्य हम जिन व्यक्ति केंद्रिक व्यक्ति केंद्रिक तक फिल्लाल्लाहर वस्तु केंद्रिक तक लील्ला जाए अर्थात आल्ला भलोबाइट आल्ला फिल्ला आल्लास्तुकेंद्रिक हल्ले फिल्ला केंद्रिक हल्ले लील्ला तो यह दुटे अस्रब्य फिल्ला लील्ला आल्ला भलोबाट भलोबाषा कखो आल्ला भलोबास उठते बड़े मन रखते हो सब समय आल्लर केंद्रिक ही भलोबाशा आल्ला के भलबाशी जो बी आल्ला भल अर्थ हे आल्ला के भलबाशीजे सृष्टि करके जीवन दिए दुनिया मेरमत दिए सुस्थ शरीके रेखे दुनिया सबकिछ चा चाचे तई दिख्स आल्ला के भलबाश ना उपाय नहीं ताके भलते ही दुनिया अन्य जिनके भलते भलोबाशा केंद्रिक তাহলে এটাকে জায়জ হবে যখন আপনি যেমন রসোল্লা ভালোবাসবেন এই জন্য আল্লাহ তাল পথ তিনি এই জন্য তাকে ভালোবাসতে হবে যেটা আল্লাহ আল্লাহ রসুল্লাহাম যে আমাকে ওই পর্যন্ত কোন তোমাদেরকে ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তার মানুষ অন্যান্য মানুষ সাধারণ মানুষ এবং তার পিতা মাতা সবার চেয়ে আমাকে বেশি এই ভালোবাসাটা কিন্তু আল্লাহর জন্য ভালোবাসতে রসুল্লাহ আসলাম সবগত কোন ভালোবাসা নয় এরকম দুনিয়ার যাই আলেমকে ভালোবাসেন না কোন যে কোনো বড় সাহেবকে ভালোবাসেন কোনো মানুষকে ভালোবাসেন সবাইকে এই কারণে ভালোবাসবেন যে তিনি আল্লাহ উদ্দেশ্যে আমি তাকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে আমি তাকে ভালোবাসি তাহলে সেটা পরিণত হবে এর বিপরীতে কিছু ভালোবাসা আছে সিরকে পরিণত হয় যদি আল্লাহর ভালোবাসা অন্য কাউকে দেন তাহলে সেটা পরিণত হবে সেই রকমের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আর কাউকে দেওয়া যাবে না সেটা কখন বোঝা যাবে যখন আল্লাহ নির্দেশের উপরে অন্য নির্দেশকে আপনি প্রাধান্য দিবেন तक बोझा जाए आल्ला तलाब्लासार जिस मानस मुख्य बना कर्मकांड प्राय प्रकाश पाये व्यक्ति आल्ला निर्देशना भलो ना बेस दुनिया मानुष निर्देशना बसि भलोबा से व्यक्ति आल्ला जैगा के बसिए दिए अस्वीकार करूक करुक तब बोझा गल से आल्लाह तला जैगा बसिए शी भल्सि भलोबा शुद्धा এর বাইরে কিছু ভালোবাসা আছে যা সাধারণত মানুষ ভালোবেসে থাকে ব্যক্তিগত পর্যায়ে সাধারণত মানুষ তবি প্রকৃতির কারণে ভালোবাসে যেমন খাবার খেতে ভালোবাসে অথবা কখনো কোনো পিতা সন্তানকে ভালোবাসে দয়াদ্র হয়ে এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার বিরোধী না হলে আল্লাহর ভালোবাসা বিরোধী না হলে শরীর বিরোধী না হলে সেটা কখনো সেটা নিষিদ্ধ নয় সেটা নিষিদ্ধ নয় কিন্তু আল্লা তাল্লাহর ভালোবাসার উপর কখনো কোনো কিছু প্রাধান্য দিলে সেটাই হবে নিষিদ্ধ কিন্তু আমরা বুঝাতে চাইছি এটাই যে অনেক আবাদত আছে সে শুধুমাত্র অন্তর দিয়ে হয় সেটা বাইরে পরবর্তী তার প্রভাব প্রকাশ পায় যেমন একটি তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা আরেকটি একটি আছে অনুরূপ আরেকটি আবাদত আছে সেটা হচ্ছে খফ বা আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীতে থাকা আল্লাহ তালা কোরআন কারিমেজন্য বলেছেন অলিমান খাফা ফা মকামর্বিহি জানাতান যে ব্যক্তি মকাম রব্বি তার রবের সামনে দাঁড়ানোর জিনিসটাকে ভয় পাবে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে হিসাব দিতে হবে সেই জন্য তার জন্য দুইটি জান্নাত রয়েছে এই জন্য কোরআনকারিমি আল্লাহ তালা অন্য জায়গাতে এই জিনিসটার বলেছেন দেখিয়েছেন আল্লাহিনের মধ্যে না বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিতা আল্লাহর সামনে তাদেরকে নিতে হবে সেখানে তাদেরকে আল্লাহ রব আলিনের সামনে তাদেরকে নিতে হবে সেখানে তারা আল্লাহর সামনে জবাব করতেবে করতে পারে করে না কেন তারা ওজনে কম দিচ্ছে মানুষকে কোরআন কালিমন্য আহ আল্লাহ তালা তার সামনে যিনি আল্লাহ তাল সামনে আল্লাহ আল্লাহ ভয় করার বিষয়টি বলেছেন যে ইয়াফু না রব্বাহু মিন ফাউ কেহিম আল্লাহ তালা তাদের উপরে আছেন আসর উপরে আসেন সেটাকে তারা ভয় পাচ্ছে সেখান থেকে রব না দেখেও তারা আল্লাহ তালার ভয় পায় এই জিনিসটা ইমানদারদের একটা সিফাত আল্লাহ তালার গুণ হিসেবে উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল আল্লাহ তালাকে যে ভয় পাওয়া যে লেজা তিহি সরাসরি আল্লাহ তালা বিনা কারণের যে ভয় পাচ্ছে আম বিনা কারণে না দেখে মানে সরাসরি কোনো তার আক্রমণ না দেখেও सरसरी मानस भय पाए भय पे खफुसर गोफन भयत्र आल्ला के करते हैं काउ के नये आल्ला भलो करलो आल्ला करब कर अपना कमकांड कारण आल्ला दुनिया मानूष अपन क्षति रूपकार मालिक नय क्रिकारी बार बार आल्ला तला निषिध करें सूतरा मेरे भरे भयो खर यह भयत्र आल्ला पक्ष आल्ला আর যদি অন্য কারোর জন্য মনের ভয়টা আপনার বের হয়ে যায় অন্য কারোর ভয় আপনি করতে থাকেন যে সে আমার ক্ষতি করে ফেলবে তাহলে অবশ্যই আপনি সেটা সেটা শির হয়ে যাবে হ্যাঁ সাধারণ ভয় একটা থাকে বাঘ দেখলে মানুষ যেমন ভয় পায় অথবা কোনো পুলিশ দেখতে দৌড়ে পালায় সেটা আলাদা সেটা গুণার কিছু নয় কিন্তু যদি গোপন কিছু হয় যেটা যে গোপনে সে তার কোনো প্রতিক্রিয়াবোধ আমার উপর আসে পড়বে যখন কেউ মনে করলো যে কবরওয়ালা আমার ক্ষতি করে ফেলবে অথবা আমার পিসাব আমাকে দূর থেকে ফুঁ দিয়ে আমাকে শেষ করে দিবে অথবা মুখে দূর থেকে কোনো কারণ কোনো কারণ সুনির্দিষ্ট কোনো কারণ নাই তারপরে সে ভয় পাচ্ছে এর অর্থ হচ্ছে সুনির্দিষ্ট কারণ থাকলে আলাদা কথা সুন্দর কারণ থাকতেই পারে যে এখন উপর থেকে যেমন অনেক সময় বড় ধরনের বীজ চমকায় ভয় পায় মানুষ এটা হতেই পারে যে এখন হয়তো বড় ধরনের কিছু এসে আমাকে আঘাত করতে পারে এটা এটা নিষিদ্ধ নয় কিন্তু যখন কারণ নেই তারপরে সে ভয় পাচ্ছে এর অর্থ হচ্ছে সে আল্লাহর ভয়টা অন্য কারোর কাছ দিয়ে দিচ্ছে এই ভয়টা একমাত্র আল্লাহ তালাই আল্লাহ তালার জন্যই মানুষ করতে পারে কারোর জন্য ভয়টা করতে পারে না দুনিয়ার বুকে মানুষ ক্ষমতাসীন ভয় করতে পারে কখনো কখনো সেটা শরীয়ত বিরোধী নয় কিন্তু এমন ভয় করতে পারবে না যেই ভয়টা যে না বিনা কারণে তাকে ভয় করে বসছে এবং আল্লাহ তালার বিধান বিধিবিধান পরিত্যাগ করে ওর বিধান মানা আরম্ভ করে দিল অথবা আল্লাহ তালার নির্দেশকে অমান্য করে অন্য কারণ নির্দেশ মানতে আরম্ভ করে দিল ভয় সেটা আবার শরীয়তে শরীয়তে অনুমোদন করে না নিষিদ্ধ তাহলে বোঝা গেল সবাই প্রকৃতিগত যে সমস্ত ভয় আছে কখনো কখনো মানুষ ভয় পায় যে সাপে কামড় দিল কিনা ইত্যাদি কারণ যদি থাকে সেটা সে ভয়টা করতে পারে অথবা বাঘে তাকে হামলা করল এরকম ভয় কারণ যদি থাকে সেটা করতে পারে বিনা কারণে গোপন ভয় যেটা সেটা একমাত্র আল্লাহ রব্বুল করতে হবে সেটা হচ্ছে এবাদত আর সেটা যদি অন্য কারোর জন্য ভাগ করে নেওয়া সেটা হয়ে যাবে শির অর্থাৎ তাও আল্লাহ তালা এবাদতের শির্খ হয়ে যাবে সেটা করা যাবে না কারণ গোপন ভয়টা এই গোপন ভয়টা এবাদত কোরানে কারিম আল্লাহ তালা বলেছেন যে গোপন ভয়টা আবাদতের বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন আশাও তেমনি এবাদত ভয় একটি আল্লাহ তালা গোপন ভয় করবেন এমনি আল্লাহ তাল কাছে গোপনে আশা করবেন দুনিয়ার মানুষের কাছে আশা আপনি যখনই করবেন আপনার এই আশা কখনো পূর্ণ হবে না আপনার এই আশা হবে যখন আল্লাহ করেন এই জন্য যেহেতু ইচ্ছা করবেন আপনার আশা পূরণ করার কখনো কখনো আপনার এই আশা পূরণ পূরণ হয়ে যায় আপনাকে বিপদে বিপদে বিপদে পড়ে যান আপনি চায় এইভাবে আপনাকে বিপদে ফেলে দেবে তখন আপনার এই আশা পূরণের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য বন্দার কাছে চাওয়ার অর্থই হচ্ছে আপনি আসলে হচ্ছেন আপনি বন্দার কাছে নাচে সবসময় চাইবেন আল্লাহর কাছে তো আপনার আশাটা পূরণ হওয়ার আশা করা যায় যে এই আশাটা আল্লাহ তালা পূরণ করে দেবেন আর আল্লাহর কাছে যদি নাচে অন্য কারোর কাছে আশা করেন অর্থে হচ্ছে আপনি আপনার এই আশাটা দুরাশায় পরিণত হবে এবং সেটা আশা নবেন একটা নিষিদ্ধ জিনিস অনুমোদন করা সেটা আপনি করলেন এবং আপনার এবাদত আল্লাহর জন্য না হয় অন্য কার জন্য হয়ে গেল অন্য কারো কাছে যার কাছে আশা করেছেন তার জন্য হয়ে গেল কবরবাসীর কাছে আশা করেছেন আপনার সন্তান হবে না কবরবাসী আপনার কিছুই করতে পারেন সে মহাবিপদে আছে কবরের নিচে আছে এই যে আপনার তার কাছে আশা করেছেন এই জন্য আপনার শিরিখ হয়ে গেছে এবারত তার আপনি তার এবাদত করে ফেললেন এই জন্য আশা করতে হবে একমাত্র আল্লাহর বল আপনি কখনো কখনো পীর কাছে আশা করেন যে তিনি আপনাকে সন্তান দিবেন ইমানদারের একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে বলা হয় জানা হায় বারৌদা বা জানা হায় তয়ে পাখির যেমন দুটি ডানা লাগে একদিন ইমানদারের জন্য দুটি ডানা হচ্ছে আশা এবং ভয় এই দুটি ডানা নেভিগেশনের জন্য পাখি যেভাবে প্রয়োজন তার দুটি ডানা ইমানদারের জন্য আশা এবং কখনো টিকে থাকবে এবং আল্লাহ আল্লাহ তাল কাছে আশা করার কথা তিনি বলে দিয়েছেন যে ইনুদ্দিন ইমান এনেছে হিজরত করেছে আল্লাহ জেহাদ করেছে তারপর আশা করছে এই আশাটা কেন কারণ অন্য কারো কাছে আশা করা যাবে না ইমান আমল করছে আমল করার পর আশা করতেছে আর যারা আমল না করে আশা করে তারা এটা দুরাশা করছে এবং সেটা আল্লাহ গ্রহণযোগ্য না এবং সেটা তামাশা করছে তারা এটা সঠিক কাজ করে না এই জন্য আল্লাহ শিখে দিলেন কি করতে হবে প্রথমে ইমান আনতে হবে তারপরে ভালো কাজ করতে হবে জেহাদ করতে হবে হিজরত করতে হবে হিজরতলা পরিত্যাগ করতে হবে অন্যায় কাজ পরিত্যাগ করতে হবে ন্যায় কাজ করতে হবে আমার ঘরে ঘরে না যে ব্যক্তি বিয়ে শি না করে বলে যে আমার ঘরে বাচ্চা আসুক সেটা আসবে না এটা স্পষ্ট কথা সুতরাং কাজ করতে হবে ইন্দিন রহমাতাল্লাহ গাফুর রাহিম সুরা দুশো আঠানা এটা বলেছেন যে ইমান আনছে হিজরত করেছে জিহাদ করেছে তারপরে বলছে আল্লাহর আশা করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিবেন অর্থাৎ সে ভালো কাজ করে তারপর আশা করতে হবে আল্লাহ তালা দিবেন এটাই হচ্ছে নিয়ম ঠিক অনুরূপ ভাবে ভয়ের বিষয়টি এরকম যে আপনার আপনার এবাদত করবেন আবার আবাদত করার পরে ভয় থাকবে যে নাকি না আমার এই দুইটা জিনিসকে একসাথ করতে হবে ইমান সব সময় আল খাফ রাজা আশা এবং ভয় দুইটা একসাথ থাকবে সুরাজ জুমারের নয় নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি ওই ব্যক্তির মতো কি ওই ব্যক্তির মত কেউ হতে পারে যে ব্যক্তি রাতের অন্ধকার রাতের প্রান্ত দেশে দাঁড়িয়ে আবাদত করে কেয়াম অবস্থায় অবস্থায় আবাদত করতেছে কি করে কি করে ইয়াহদারুল্লা আখ্রাত সাথে সাথে আখরাতকে ভয় পায় ওই ইয়ারজুর রহমত রব্বিহি তার রহমতের তার রবের রহমতের আশা করে তোর সাথে সাথে একটা আয়াতেই দুইটা কথা বলা যায় যে অবশ্যই তাকে আখরাতের ভয় করতে হবে সাথে সাথে তার রব্যের রহমতের রবের রহমত আল্লাহ তাল রহমতের আশা করতে হবে অন্য আয় আল্লাহ বলে যে তারা তাদের চেহারা পার্শ্ব দেশকে সজ্জা থেকে দূরে সরিয়ে রাখে তাদের রবকে ডাকে খৌফান ও তমায় আশা এবং ভয়ে ভয় কি নাকি আমার আমল কবুল না আমার কি অবস্থা হবে এই ভয় তার মধ্যে থাকে আর আশাও থাকে যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন আমার আমলগুলি কবুল করবেন এই নয় আমল না করে আশা করে সেটা কখনো করতে পারে না এই জন্য সবসময় এই আশা এবং ভয় এর মাধ্যমে হচ্ছে ইমান এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময় রসুল্লাহ সাল্লাহ আসলাম এই জন্য বলেছেন যে আনায়নের জন্যে আবদি বি আমার বন্ধু আমার সম্পর্কে যা ধারণা করে আমি সেটার কাছে ফালিয়া জন্য বিমা আসা সেজন্য আমার সম্পর্কে ভালো কিছু ধারণা করে কি ভালো ধারণা করবে হাদিস হসুল্লাহ আসালাম বলেছেন যে মৃত্যুর আগে লাই মত্ন হকুম ইল্লাহ ওয়াই হোসেনজানবেরাবহি তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না করে মারা না যায় এই জন্য মৃত্যুর আগে ভালো ধারণা করতে হবে এর আগে ভয় বেশি থাকতে হবে তো ভালো ধারণাও করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আবার আশাও থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে যে আনা কি আল্লাহ আমার ক্ষমা করবেন না এরকম একটু ভয় বেশি থাকতে হবে কিন্তু মৃত্যুর সময় সবসময় ভয় আশাটাকে বেশি প্রাধান্য দিতে হবে তো সাল্লা সাল্লাম তার মৃত্যুর পাঁচ দিন আগে এই জিনিসটা বলেছেন তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না করে মারা না যায় সুতরাং এই মৃত্যুর সময় আশাটাকে প্রাধান্য দিবে অন্য সব সময় ভয়টাকে একটু বাধান্য দিতে হবে কিন্তু দুটা জিনিসই সবসময় সাথে থাকতে হবে ভয় এবং আশা এই দুটা জিনিস যতক্ষণ পর্যন্ত না থাকবে আপনার অন্তরের এবাদত পূর্ণ হবে না এবং অন্তরেরবাদত যদি অন্য কারো জন্য করা হয় সেটা তা হবে না সেটা শিরিক হয়ে যাবে এই জন্য আমরা এই জন্য বলব মূল কথা এটাই যে একটি মানুষ অবশ্যই সবসময় খেয়াল রাখবে যে আমার আমার এ আমার ভালোবাসা এর সীমা কতটুকু আমার আশা এর সীমা কতটুকু আমার ভয় এর সীমা কতটুকু এই তিনটি সীমার মধ্যে একটি মানুষের আবাদত নিহিত থাকবে এই তিনটি তিনটি সীমা না ঠিক রাখতে পারলে সঠিকভাবে আল্লাহর আবাদত করতে পেরেছে একটি বেশি হয়ে গেলে তার ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সলভ সাইলেন সবসময় বলতেন মান আবেদ আল্লাহ বিদাহিন্দিক যে ব্যক্তি ভাল শুধু ভালোবাসা দ্বারা আল্লাহ রবাদত করে সে জিন্দিক সে সবচেয়ে ফাঁপাচারী তা সে মুনাফেক সে শুধু ভালোবাসা আল্লাহ আবাদ করা যায় না आज क्यों क्यों आयि शुद्ध भय दे बद कर हारुरी खारिजी हो जाए भय से हताश हो जाए शुद्ध आशा द्वारा से मर्जी अर्थात क्यों मुसिंदी हो मुरजी हो जाए क्यों हारुरी हो जाए खारिजी हो जा पसंद इतना बरम तरह जे व्यक्ति आल्लर इबादत कर तरह मध्य भलोबाशा थक आशा थकये तीन टी मिले से आबादत करते अहत तीन टी अत्यंत जरूरी जिनका जाना प्रयोजन मन करबाद आल्ला अबाद प्रतिष्ठा हार्जन मनते मन मध्य तीनटी दिन सब समय थकते हैं जहाँ आल्ला के भलबाश आल्ला आशा करब আল্লাহকে ভয়ও পাবো এই তিনটি জিনিস কমপ্লিট করতে পারলে একটি মানুষ সবসময় মনে রাখতে হবে তিনটি জিনিসের মাধ্যমে আমি শুধুমাত্র আল্লাহর এবাদত দুনিয়াতে সম্পন্ন করতে পারবো না হলে ভুল করবো এবং সেখানে কোনো না কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং দিন যে কোনো সময় আমি তার ভিত্তিতে বিচ্ছুত হয়ে যেতে পারি এই তিনটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে পাহাড়া বসাতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি